আমি প্রশ্ন করবো ঠিক আছে মোহাম্মদ হুসাইন আগে কি নাম ছিল আপনার চাকমা ছিলেন দুজন আপনাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য কি কেউ জোর করেছে কিনা আপনাকে আমি ইসলাম ধর্ম করা হচ্ছে যে আমাদের বৌদ্ধ মানায় মানুষ মারা গেলে পক্ষে প্রকৃতি হয় এবং লজ্জা বিষয় প্রলম্ব অবস্থা যেমন মানুষ যদি আমাদের আগুন পড়ে ফেলার কারণে আমরা ইসলাম ধর্ম বিদ্যুৎ থেকে ইসলাম ধর্মে গ্রহণ করতেছি মানে আমার আপনাদের ইসলাম ধর্মে তো অনেক মানে সুন্দর মানুষ মারা গেলে সে মানুষকে অনেক সুন্দরভাবে গোসে কাবস্যপ বা ভালোভাবে ইয়ে করেন তাই আমি এবার আপনি ইসলাম গ্রহণ করতে করতেছেন কি জন্য আমি ইসলাম গ্রহণ করছি কারণ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের বৌদ্ধ ধর্মের ভিতরে মূর্তি পূজা করা হয় তো এই জিনিসটা আসলে আমি ছোটবেলা থেকে মানে যখন থেকে বুঝতে তখন থেকে এই জিনিসটা আমার ভূমিকার ভিতরে নাড়া কারণ একটা মূর্তি তো আমি নিজেও তৈরি করতে পারি তো যে মূর্তি আমি তৈরি করতে পারি সেই মূর্তি কিভাবে আমার করতে হবে ধন্যবাদ আমরা বিস্তারিত আপনাদের ইন্টারভিউ নিতে চাচ্ছি না এই দুই ভাই বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে করছেন একজন নাম মোহাম্মদ হাসান আরেকজনের নাম মোহাম্মদ হুসাইন নামকরণ করা হয়েছে আমি আপনাদেরকে যেভাবে বলবো ঠিক আমার সাথে সেভাবে বলবেন ঠিক আছে বলেন আশাদুাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহি ও রসুল ইসব মরিয়ম কারিমতুল্লাহি অলকরমু অনল জন্নত হক ন হক ও নজিরা হক হক হক ওসু ও ইবাদ মলকা হিন ফরুন ওন فشر. আমার সাথে বাংলা বেড়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহে তিনি একক অদ্বিতীয় তার কোন শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল আমি এটি সাক্ষ্য দিচ্ছি যে ইসাহে মরিয়াম আলিহিস্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে পেরিত বোসোনা যা মরিয়াম আলহা সালামের প্রতি করা হয়েছিল তিনি আল্লাহর বান্দা এবং রেসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে জান্নাত সত্য জাহান্নাম সত্য এবং নবীগণ সত্য মৃত্যুর পরবর্তী জীবন সত্য মৃত্যুর পর আল্লাহ হাব্বুল আলামিন আমাদের সবাইকে আবার পুনরুত্থান করবেন এরপর আল্লাহ হাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ প্রতিদান দান করবেন যদি আমাদের জন্য ভালো হয় আমাদেরকে জান্নাত দেবেন আর যদি আমরা খারাপ কাজ করে থাকি তাহলে আমাদেরকে জাহান নাম দিবেন আল্লাহ হাব্বুর আলমিন আমাদের ইসলামকে কবল করুন আপনার বলেন আল্লাহ সব আনা এই দুই ভাইয়ের ইসলামকে কবল করুন আল্লাহ হাব্বুর আলামিন যারা ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি ইসলামের মধ্যে আছি সবাইকে আল্লাহ হাব্বুল আলমী ইসলাম বুঝে ইসলাম অনুযায়ী নিজেদের আমলকে ইসলাম গ্রহণ করলেই যথেষ্ট নয় ইসলাম অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করতে হবে ঠিক আছে কিনা ইসলাম অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিজেদের আমলকে কবুল করা পরিবর্তন করার তফিক দান করুন আমি আপনাদের সবাইকে আহ্বান করব এই দুই ভাই ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আপনারা সার্বিকভাবে এখানে যারা উপস্থিত আছেন কিছু মানে আমরা তো নৈতিক সাপোর্ট দিতে পারবো আর্থিকও কিছু সাপোর্ট যাতে দিতে পারি আপনারা সবাই মেহেরবানি করে কিছু সাহায্য করবেন যারা আছেন যাদের কাছে যতটুকু সামর্থ্য রয়েছে মানে আপনারা তাকে তাদেরকে কিছু সাহায্য করে যাবেন আল্লাহ সোহান আলাহ আমাদের সবাইকে তফিক ডাক করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ